আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জমাল ma لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وَتَبِيبَا قُلُوبِنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبُدُهُ وَرَسُولُهُ سَلَّى اللَّهُ تَعَالَىٰ عَلَيْهِ وَعَلَىٰ آلِهِ وَأَصْحَابِهِ وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّمُ كثيراً كثيراً. بِالْحَقِّ কম وَنَذِيرًا কী إِلَى اللَّهِ ইন জমু ফিল্লি মিল শৈত নির বিস্মিল্ল إن الله لا ইহ্লাহ মোহাম্মর সে রে গো ঊ কন ঐ কন ঐ সুবহান أنت العليم الحكيم رب شرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه বাতিল সে দলে আসমানি है চুকা হতে হম সবার কর চুক হু এতে নিকলে গা না নিকলে গা জমান আখের আহ বিদার তো ইসলাম নোই নোই বা র ইجاد ইসলাম মেনে নই নই বাতিকা র ইجاد গালিپور জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অর্ধকার আজমহফিল 14 মার্চ অবস্থিত মুহতারম সম্মানিত জাতির প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দাজ হজরতাই দূর দূরান্ত থেকে আগত আল্লাহরা শখিন জাকিরিনাকিরিন টুকরা আমার ভিত্তিতে সহি কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন ন্যাগতের শকর আদায় মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালী মতো শকর উচ্চারণ করি আলহামদুলিল্লা সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লী লামি শফিউল মুজনি নবিক সৈালঈ ইমামুল মুরসালিম শফী আজম العرب আকরম রহমত আলম নবীলারব আজম হবীব কবরিয় আশরফুলাম্ব সদুলাম্বিয় শফি মহি কৌস আকা নাম মদিন কাজদা আফত নব ফখ্র মৌজুদ সৈয়দুল কিছু আয়াত আমি আপনাদের সামনে পড়েছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সাল্লু আলাইসাল্লামের অসংখ্য গণিত বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে নিশ্চয় যাহারা ইমান আনায়ন করবেন এবং আমলে তাদের আরো আসতে করে বলেন আরবি সল্লআ আল্লাহ তাহলে কে অসন্তুষ্টি করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে চলা রূপে হারাও এ হল আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা আলোচনার বিষয়বস্তু হল আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আর আমরা জান্নাত নিব কিন্তু জান্নাত চাইলেই পাওয়া যাবে না কিছু কর্মসূচি আছে সে কর্মসূচি কি আল্লাহ বলেন দুটো কর্মসূচি দিলাম এবং জান্নাতের ভেতরে উত্তম জান্নাত জান্নাতুল ব্যক্তি পাবে যে দুইটা কর্মসূচি পালন করবে এক নাম্বার কর্মসূচি হলো ইমান আরবি শব্দ যার বাংলা অর্থ হলো বিশ্বাস বিশ্বাসের আরবি আরো একটা শব্দ আছে ইয়াকিমানীয় বিশ্বাস এই ইমান নামের বিশ্বাসের স্তর তিনটা নামের বিশ্বাসের স্তর একসান তসদিক বিল জানান আমুল বিল আর ইয়াকিন, বিশ্বাস এরও স্তর তিনটা হক উলিন আল্লাহ তালা প্রথমেই ইমানের বয়ান করেছেন বিশ্বাস পরিপূর্ণ না থাকলে ওই ব্যক্তির দ্বারা চাহিদা পূরণ করাটা অসম্ভব ভিন্ন হাদিসে আল্লাহ তালার পায়গম্বর বলেন ইমান হল দুই জিনিসের নাম ভয় এবং আশা আল বাইনাল রাজা। ইমানের ব্যাখ্যায় অনেক ইখতলাফ মাঝে। কোন ইমামগণ বলেছেন শুধু তাসদিকে কলবির নাম ইমান অন্তরে বিশ্বাস করা আল্লাহ একজন আসেন এটাই ইমান কিন্তু শুধু ইমান পাবে না আমল বি এজন্য করায়নে হাকিমের বিভিন্ন আয়াতে আল্লাহ ইমানের বয়ান করেই আবার বলছেন তোমরা ইসলামের ভেতরে ঢুকো অর্থাৎ আমল বিল আর করো মিষ্টি খুব মজা খুব মজা কিন্তু আমি খাই না মজা ঠিক না খাইলে কেউ তাকে পছন্দ করবে না ইসলাম খুব দামি এক ধর্ম জান্নাত শান্তি ঠিকানা কিন্তু আমি জান্নাতের কাজ করি না এজন্য আল্লাহআ বলেন ভিন্ন আয়াতে আল্লাহ বলেন মুসলিম মুসলমান না হয় হে মুমিন মুসলমান না হয় কবরে আসবানা মৃত্যুবরণ না। তাহলে এক নাম্বার ইমান দুই নাম্বারে ন্যাক আমল আমলে আমলান সারা ন্যাক আমলের নাম নাই আবার শুধু নেক আমল ব্যতীত ইমান দিয়াও বাংলা জান্নাত পাবে কোন একদিন তবে শাস্তি ভোগ করতে হবে কঠিন বাবা কারণ এক হাদিসে রসুল चूड़ सत्य कथा एक जन नबीर उम्मत एक एक जार ईमान आज जहां नामे थका अवस्थाएं नबी जानना जब এতে যদি এক হাজার বছর বছরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হয় নবী দাঁড়িয়ে থাকবেন কিন্তু অচিরেই নগদ না সাউফা বাড়িদের জন্য ব্যবহার ওয়ালা সাউফা অচিরেই আপনাকে এমন কিছু দেয়া হবে যার দ্বারা আপনি খুশি হয়ে যান শরীফে যদি এই সংবাদ দেয়া হয় তাহলে মদিনার হিজরতের পরে শান্তির জীবন আপনাকে দেওয়া হবে কাফেরদের মুশরিকদের কষ্ট থেকে আপনি শান্তির জীবন পাবেন কি দিয়া আল্লাহ নবীকে খুশি করবেন লাম্বা আলোচনা তাহলে অনেকে ভালো কাজ করে হিন্দুরা অনেক ভালো কাজ করে বৌদ্ধরা অনেক ভালো কাজ করে এনজিওরা অনেক ভালো কাজ করে মানুষের উপকার করে বেদিনরা ব্রিজ করে দিচ্ছে দেয় না বেঈমানরা সহযোগিতা করে মানুষের কল্যাণে তেরান দেয় ত্রাণ তাহলে এগুলো ভালো কাজ ইমান না থাকলে ভালো কাজের কোনো দাম হ্যাঁ ভালো কাজ করছে একেবারে বৃথা যাবে তেমন না আল্লাহ ইমানহারা লোকের ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দিলেন আর ইমান আনার পরে ভালো কাজ করলে এর প্রতিদান হয়তো দুনিয়ায় না হয় কবরে না হয় নিশান জবান দ্বারা স্বীকার করা তসদিক বিল জানান অন্তরে কলবের দ্বারা বিশ্বাস স্থাপন করা আমল বিলার খান বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করে দেওয়া আমি আল্লাহকে মানি লবি মানা প্রথম আমরা জবানে সবাই স্বীকার করেছি আল্লাহ একজন কুলহু আল্লাহ আহান আল্লাহ কতজন কোন অংশীদার আছে কুলহু আল্লাহ আহান আল্লাহ একজন এক আল্লাহ হতে কারকনো কোন নাই আমাদেরকে বানানোর ক্ষেত্রেও আল্লাহ একজন আমাদের হায়াত দেওয়ার ক্ষেত্রে তিনি একজন মৃত্যুদান করার ক্ষেত্রে তিনি একজন স্মান বানাবার ক্ষেত্রে একজন ওই আল্লাহ সবকিছু বানিয়েছেন এককভাবে কাউকে অংশীদার নেয় আপনাকে আমাকে মায়ের গর্বে বানাবার সময় কারো মশওয়ার ক্ষেত্রে আল্লাহ একজনই আমার হায়াত দিলেন একজন আল্লাহ আমার রিজিক দিলেন একজন আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন একজন আল্লাহ আমাকে সব ব্যবস্থা করলেন তাহলে তুমি সেজদা দেওয়ার বেলায় আর একজন কে অংশীদার বানাও কেন সে আল্লাহকেই সেখানে অংশীদার বানাও কেন পীর কে অংশীদার বানাও কেন তুমি দলিল নিয়ে বসে আছো আদম নবী কে তারা সেজদা দিল আমরা দিলে অসুবিধে কি তো আদম নবী আমাজান হাওয়ার থেকে দুটো সন্তান বছরে বছরে আল্লাহ দিতেন একটা ছেলে একটা মেয়ে আগের বছরের ছে তুমিও এজন্য দিবা এটাই যদি দলিল হয় তাহলে তোমার ছেলে মেয়ে আপন ভাই বোনের সাথে বিবাহের ব্যবস্থা কর বাহিরে কাউকে বিয়া দিও না যেহেতু আদম দিলে তোমার অসুবিধা কি একটা মানে আর একটা মানে নাবসায়ী তারা ধর্মের নামে জিকির করে ধর্ম পালন করে না যারা নবীর জন্য জীবন দিতে চায় নবীর মহাব্বতে টুপি পড়তে চায় না ধর্ম ব্যবসায়ী নবীজির জন্য জীবন দিতে চায় নবীর মহাব্বতে দাঁড়িয়ে রাখতে চায় না ধর্ম ব্যবসায়ী নবীর জন্য জীবন দিতে চায় নবীর মহাব্বতে পর্দা করতে চায় না ধর্ম ব্যবসায়ী নবীর জন্য জীবন দিতে চায় নবীর মহাব্বতে হালাল রুজি খেতে চায় না ধর্ম ব্যবসায়ী নবীর জন্য জীবন দিতে চায় নবীর মহাব্বতে সুন্নতি পোশাক করতে চায় না ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী জীবনবার শুনছেন এবার তারা জন্য তোমার দিল কাঁদে মন কাঁদে প্রাণ কাঁদে টুপি পড়তে বাধা কেন নামাজ পড়তে বাধা কেন বলে না পড়লে অসুবিধে কি টুপি না পড়লে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি ক্ষতি হবে নবীর পিওর উন্মত সাহাবাইকার যথেষ্ট কথা বলেন না কেন নবীর যুগে যা নাই তা মানি নাই বাস মুসলিম শরীফ ছিল না মানো কেন নবী যা করেন নাই তা করব না চমৎকার কথা কালিমা তো হক উরিদা বিহাল কথা ভালো মত খারাপ নবী যা করেন নাই তা কর্ম না চমৎকার কথা সুন্দর কথা পিযর কথা ভিতরের ভেজাল ধরি কি করে নবী যা করেন নাই তা কর্ম না সামনে নিয়ে লেকচার দেন নাই হাদিস থাকতে মাঝহাত মানবো কেন কোরআন হাদিস থাকতে তাবলিক করবো কেন কোরআন থাকতে ইমাম কথা বলো মতলব আপনাদের থানা মতলব খারাপ না ভিতরের মতলব খারাপ কি হানাদি ছিল নবী কি ছিল বাবায় মাথা গরম করো বেয়া দিয়ে বিয়া করলি আমারে দাওয়াত দিলি না কেন ছেলে কে তোমার বিয়ে আমারে দিস কেমন নবী মাঝহাব মানবেন কেন নবী নিজেই তো ইমানুরশালী নবী মাঝহাত মানবেন কেন ইমাম মানবেন কেন নবী নিজেই তো ইমাম হাদিস থাকতে আমি কেন মতিউর রহমান জালমাদানির চটু বই পড়বো কেন নিজের দা পানিস পরের দা বান্না নিজের ডাকিস পরের দাবি এদের চিহ্নিত করতে হবে এরা আমূড়ান্ত আপন বন্ধু কি আসলেই বন্ধু দুশ্মন থাকা ভালো ওরাই তো আমাদের সজাগ করেছে কথা বলেন না কেন ইবল না থাকলে এত আঁকামা ইলিশ আমাদের বন্ধু আল্লাহ আপনি আমাদের হেদা দান করুন ধর্ম ব্যবসায়ী চিনলেন আল্লাহ আমাদেরকে বুঝার তাও সিদ্ধান কর্ম এটা জিব্বা দ্বারা আমরা স্বীকার করেছি হুজুরেরা খালিকা ইসলাম গেল কই গেল সবই তো আছে মসজিদ আছে মাদ্রাসা আছে কাছে নাই দলাদলি নাই দদমত নির্বিশেষে সকলের কালেমা কালিমায় তৈবা আজকে এই কালেমায় কেউ বলা হচ্ছে এটা নাকি কুহুরি কালিমী ইসলাম থাকলো আপনার বাপ দাদারে জাহান নামি করে দিলা সুজের দ্বারা আজকে ব্যবসা চলে লোন না উঠাইলে বেল্ডিং উঠে না তাহলে আমার ইসলাম থাকলো আল্লাহ আমাদের হেফাজত করুন কালেমায় আজকে কুকুরি বলা হচ্ছে আজকে টেলিভিশন থেকে ফটোয়া দেয়া হচ্ছে কোরআনের অর্থ না জেনে পরে লাভ নাই কথা বলেন না কোরআন শরীফের অর্থ না জেনে লাভ অর্থ জানে না আমরা মোক্তিরা আরো দশ বছর আগের তে জানি না তাহলে টেলিভিশনের ফতুয়া যদি ঠিক হয় তাহলে অর্থ না জানে পরে লাভ নাই ইমাম সাহেবেরও লাভ নাই আমাদের মোক্তাদিদেরও লাভ নাই করে ইসলামের লেবাস বালা বন্ধুদেরকে চিহ্নিত করতে হবে আল্লাহ আমাদের হেদায় আদান করুক আর মহাব্বরেন ইন আলিহাত এক নম্বর ইমাম দুই নম্বর কামল আল্লাহ ভিন্ন আয় বলেনের দল তোমাদের সাথে আমি আল্লাহর একটা বেচা কিনা হয়েছে ব্যবসা অরে তোমাদের জান মাল আমি আল্লাহ কিনে নিলাম বিনিময়ে তোমাদের দিলাম আপনাদের এখনো রাস্তা খোলা আছে এক দোকান থেকে যদি কেউ মাল নেয় ফিরায়া দেওয়ার সুযোগ আছে না নাই কথা বলেন ব্যবসার চুক্তি ভঙ্গ করার সুযোগ আছে না তোমার সাথে তোমার জান্নাত আমার লাগবে না আমার জানাল আমাকে দিয়া আল্লাহ বলবেন চুক্তি ভঙ্গ করলে অসুবিধে নাই আমার জান্নাত আমার দিয়া দে তোর জানাল তুই তুই ব্যবসার চুক্তিও ভঙ্গ করবি না আল্লাহর তুমি আল্লাহর জান্নাতও জানাল আল্লাহকে দিয়ে দেওয়ার চুক্তি ভঙ্গ করতে মনে চায় জানাল নিয়ে নাও জান্নাত দিয়ে দে তোমার মতো বান্দা আল্লাহর জান্নাতে না গেলে অসুবিধা নাই কিন্তু আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়ে যদি তুমি বলো আমি জান্ন চাই তাহলে জানমাল এটা আল্লাহ নাই এতে কোনো সন্দেহ নাই জানালের মালিক আমার আল্লাহ জান্নাতের মালিক হলাম আমরা এমন সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন পয়গম্বরে আর আমি বলেন সমস্ত মানুষের নামে জান্নাতে একটা ঘর বানানো আছে নু ধিরুন কারুণ সাদ্দ এদের নামে আমরা অপরাধের কারণে জান্নাত পাবে না হামান কারণ জাম্নাত পাবে না ওমা আলী কেদের বানানো জন্নাত কি করবে আল্লাহ তালা বলে গুলাম কিছু বান্দা আবার মূল ডিউটি করে কিছু ওভার ডিউটি করে মূল ডিউটি করার জন্য আলাদা বোনাস দেওয়া হয় যেই বান্দা পাঁচ বক্ত নামাজ তার মূল ডিউটি পালন করলো মূল ডিউটি ধনী লোক একবার জাকাত আদায় করবে টাকা পয়সা হলে বান্দা আল্লাহ করবে পর্দা করবে হালাল যদি মূল ডিউটির পরে ওভার ডিউটি করে পা শক্ত নামাজ পারা মূল ডিউটি চাষ তাহার যুগ হলো ওভার ডিউটি বছরে জাকাত দেয়া একবার ধনী লোকের জন্য মরুডিউটি কিন্তু মাঝে মাঝে গরিবের টাকা পয়সা সহযোগিতা করা উভান ডিউন্ডি অরে বান্দা বছরে না জীবনে একবার ধনী বাইতুল্লাহ জিয়া করা করা মরুডিউটি মাঝে মাঝে যদি তুমি ওমর আর নিতে যাও নকল ডিউটির পরে ওভার ডিউটি করবে আমি আল্লাহ এই ওভার ডিউটির বিনিময় নমরুদ হামান ওদের নামের জান্নাত আমার ওভার ডিউটি করেওয়ালা জান্নাত জান্নাত যদি চাও জান্নালেন মালিক আল্লা কথাটা নির্দিধায় মেনে নাও দোকান থেকে তুমি চাল কিনেছো পাঁচ বস্তা চাল তুমি তুমি আমারে চালগুলো আমানতের সাথে হেফাজত করো দুদিন পরে এসে চাল নিয়ে যাব। দোকানওয়ালা চালা কি করে অনুমতি নিয়া নিল রে ভাই তুমি টাকা পেড করেছ এখন বস্তার মালিক তুমি চাল নিয়ে যাই বা কাল পরশু তবে অনুমতি দাও আমার যদি প্রয়োজন হয় আমি এই চালগুলো ব্যবহার করতে পারবো কিনা। তোমাকে আবার অন্য চাল আমি এই বস্তা অনুযায়ী এই চাল এই দাগের চাল দিয়া দিব মালিক কয় কয়থাও নাও প্রয়োজনে তুমি আমার এই চাল বিক্রি করতে পারবা ব্যবহার করতে পারবা। তবে তোমাকে আমার দুইটা শর্ত দিয়া দিলাম আমার এই চালটা যদি তুমি প্রয়োজনে ব্যবহার করো আমার এই চাল যদি তুমি ব্যবহার করো ব্যবহার বিক্রিও করো একটু সাবধান আমার হালাল টাকা বানায় নামটা দিছি জান্নাতে এখন আমি আল্লাহ তোর জান আর মাল আমি নেওয়ার পরে কিছু দিনের জন্য আমার নতরে তোর কাছে থাক তোর কাছে জান রাখলাম তোর কাছে আল রেখে দিলাম তবে সাবধান মনে রাখবে এই জানমালের মালিক আমি আল্লাহ তুই শুধু জান্নাতের মালিক এই জানমালটা তোর কাছে রাখলাম আমি আল্লাহর কাছে অনুমতি চাও নাই আমি আল্লাহ দয়ার নজরে হেসানের নজরে অনুমতি দিলাম প্রয়োজনে যান খরচ করবি মাল খরচ করবি তবে একটা শর্ত দিয়া দিলাম আমার দাওয়া জান আর মাল তোর কাছে যে আমানত রাখলাম এই জান মাল কখনো বেইমানের দলের পক্ষে খরচ করবি না এই জান মাল কোনো বেনামাজির পেছনে দিবি না এই যানটা কোনো নাস্তিকের পেছনে দিবি না এই যানটা কোনো বেইমানের পেছনে দিবি না ব্যয় করবি না আমার যানমাল যদি খরচ করতে চাও মুসলমান ইমান বাঁচাবার জন্য এ জমিন থেকে নাস্তিকদের কবর দেওয়ার জন্য আমার যানমাল খরচ করবি জান্নাত পাওয়ার জন্য কোরআন ঠিক রাখার জন্য ইমানের অস্তিত্ব ঠিক রাখার জন্য জান খরচ কর মাল খরচ কর ইয়াই হলাদ আমি কি ব্যবসার কথা তোমাদের বলবো না যেই ব্যবসাটা করলে জাহান আগুন থেকে আমানু যা পেয়ে আলা তিজা। যাবি এমন একটা ব্যবসার কথা আমি আল্লাহ কি তোমাদের বলবনার মুমিনের দল যদি এই ব্যবসাটা করতে চাও আজাব আলী বড় যন্ত্রণাদায়ক আজার থেকে বেঁচে যাইবে ব্যবসাটা করলে তো না বিসুলি আল্লাহ রসুলির উপর ইমান আনো অতিদুল্লাহ এবং আল্লা পথে আল্লাহ যদি জিহাদের প্রয়োজন হয় জিহাদ করো জিহাদ মানে সন্ত্রাস না সন্ত্রাস আর জিহাদ আসমান আর জামিনের ব্যবধান আগুন পানি যেমন আলাদা আগুন কোনো দিন পানি হতে পারে না পানি যেমন হতে পারে না। ঠিক ভালো করে শিখে নাও জিহাদ নামের কোন মেডিসিন সন্ত্রাস দেওয়া যাবে না। আবার সন্ত্রাসকেও জিহাদের নামে চালানো যাবে না এরেনবীর উন্মতের দল সন্ত্রাস নামের গরম আগুনটা নিবার জন্যই আল্লাহ তালার কোরআনের আইন হলো জিহাদ নামের পানি ডাকাদারের কাছে হাত কাটে পা কাটে সন্ত্রাসীরাও জবাই করে দুই জবাই এক না দুই জায়গার রক্ত এক না ডাক্তার অস্ত্র ব্যবহার করে কল্যাণের পথে ব্যবহার করে নিজের পেটের অস্ত্র অস্ত্র ব্যবহার করে চায় এ সমাজ দুর্নীতিওয়ালা বানাবে সন্ত্রাসের অস্ত্র আছে ডাক্তারেরও অস্ত্র আছে দুই অস্ত্র কোনো দিন এক না দুই অস্ত্র এক না সন্ত্রাসের হাতের লাঠি আর মুসলমানের জমিনে টিকা রাখার জন্য নিজের ইমান আমল আত্মরক্ষার জন্য আমাদের লাঠি কাউকে মারার জন্য না আমাদের লাঠি হলো আমাদের টুপি দাড়ি পাগড়ি ঠিক রাখার জন্য আমাদের আমাদের লাঠি দিয়ে কোনো হিন্দুরে বাড়ি দেই না আমাদের লাঠি আমাদের ইমান বাঁচাবার জন্য কোকে মারার জন্য না আমাদের লাঠি কোনো বিধর্মীর বিরুদ্ধে কথা বলি না এই বৃহত্তম মুসলিম দেশের আমি মুসলমান নাগরিক আমরা হিন্দুর বিরুদ্ধে কথা বলি না আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলি না এই দেশটা মুসলমানের দেশ এটা সংবিধান স্বীকৃতি করা এই আওয়াজ আমাদের কারোর সাথে মনে রাখতে হবে দেশটা তোমার না দেশটা মুসলমানের দেশ চব্বিশটা ঘন্টা এই কথা স্মরণ রাখতে হবে এ দেশটা মুসলমানের দেশ অতএব মুসলমানের দেশে মুসলমানের মাস্তানি চলবে অন্য কারো কখনো মেনে নেওয়া হবে না আমার আমরা আক্রমণ কারণ ইসলাম ও স্বাধীনতা দিয়েছে ধর্মের স্বাধীনতা হিন্দু তার ধর্ম পালন করো ইসলাম বাধা না তুমি তোমার ধর্ম পালন করো বাধা নাই খ্রিস্টান তোমাদের ধর্ম তোমাদের আমরা উগ্রবাদী না জঙ্গিবাদী না বোমাবাজের দলের লোক না আমরা আদর্শবান সুশৃঙ্খল মুসলমান নবির আমরা সংঘাত চাই না আমরা এখানে আমি বসে আছি কেউ যদি আমি বললাম তোমার হাতে না পাক লোকটা কোনো কানেই দেয় না বলে হুজুর মোহাব্বতের নজরে মোহাব্বতের নজরে আছি মুসাফা করো হাতটা বাড়ায় দেয় আমি বললাম হাত বাড়াবো তবে হাতটা পরিষ্কার করে আসো হাতে লাগানো লোকটা বলে হুজুর না না আমি মহাব্বতের সাথে আসি মুলাকাত করো বুঝতে বাকি নাই তুমি ময়লা পরিষ্কার করতে চাও না তুমি আমার মোহাব্বত আসো নাই বরং তুমি আছো তোমার নাপাক আমার গায়ে লাগায়ে নাপাক পাক কর চোখ থাকতে হুস থাকতে দেয়া হবে না দলাদলি চাই না হিন্দু থাক আমাদের পাশের বাড়ি থাকবে তার অধিকার নিয়ে থাকবে ইসলাম অধিকার দিয়েছে সংবিধান তাদের স্বাধীনতা দিয়েছে কিন্তু আমরা তাদের বাড়ি চিল্লাই না আমরা ধর্মের আলোচনা আমাদের পরিসরে করি আমরা যত কিছু বলি শালীন ভাষায় স্বাধীনতা নিয়ে বলি সাধারণ ভাবে একদিন এটাই নিশ্চিত কথা আর আল্লাহ পাঠাইছেন আল্লাহ নিবেন আর কারো মাঝখানে অংশীদার নাই অমুক সরকার আমারে নিতেও পারবে না দিতেও পারবে না দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ তে মাঝখানে যেই টাইম আমি বেঁচে বিরালের বিড়ালের মতো বাঁচতে চাই না সিংহের মতো বাঁচতে চাই অরে না বীর দাল সিংহ ধারণ করা অসম্ভব আমরা নরম মেজাজে প্রাথমিক আমরা আওয়াজ দিনাম আমাদের দেশ মুসলমানের দেশ আমরা মুসলমান সন্তান দেশের আদর্শবান নাগরিক আমরা দুর্নীতির পক্ষে না আমরা পক্ষে না বোমাবাজের পক্ষে না চাঁদাবাজের পক্ষে কোটি মুসলমানের প্রাণের জায়গা হলো আদালত এই আদালতের সামনে যারা মূর্তি টানায় আজকে তারা মাস্তানি করতে চায় অরে মুসলমান প্রমাণ হয়ে গেল তারা মুসলমানের দেশে আদালতে থাকবে কোরআনের ভাস্কর্য কোন বেমান আর আল্লাহর দুশ্মনের ছবি থাকতে পারে না ভারতের ভেতরে ভারত হিন্দু রাষ্ট্রের ভেতরে তো বলি নাই যে এদেশ থেকে হিন্দু তাড়িয়ে দাও হিন্দু হিন্দুর জায়গায় থাক কিন্তু চব্বিশ ঘন্টা তার জিকির করতে হবে এদেশ মুসলমানের দেশ এটা কোন দেশ নয় যদি মুসলমানের কলিজা আঘাত দিতে হয় সংবিধান থেকে শেখ মুজিবুর রহমান হবে শেখ মুজিবুর রহমানের চূড়ান্ত দুঃম এবার এদেরকে এদেশ থেকে দাঁড়াব নতুন আন্দোলন শুরু হবে কথা বলেন ঠিক না কিন্তু মুসলমান অদ্দূষিত এলাকায় আমাদের এখানে কোনো হঙ্গামা নাই পাহারাদার নাই এটাই জ্বলন্ত প্রমাণ আমরা আদর্শওয়ালা মানুষ আমরা সংঘাত চাই না ইসলাম কোনোদিন কারোর উপরে আক্রমণ করে নাই মাদ্রাসা মসজিদ আর ওলামায়াম অলিয়া উলিয়ার দেশের কলিদার উপরে মূর্তির ছবি থাকবে না এটাই আমাদের শালীন কথা যদি এই কথায় কানে পানি না যায় আমাদের দেশে যখন আদেশ দিবেন তখন আমাদের আঙ্গুল বাঁকা হয়ে যাবে সোজা আঙ্গুলে আর কথা বলা হবে না আঙ্গুল বাঁকা করলে বেমান নাস্তিকের লাশ হয়ে জমিনে খুঁজে কেউ পাবে না সংঘাতমূলক কথা বলেছি কোনো পক্ষ বিপক্ষ হয়েছে রাজনীতি কোন রাজনীতি না আমি হাফিজুর রহমানের একক সিদ্ধান্ত আমি আমার ইমানের কথা বলছি আমি কোনো ব্যক্তির পূজা করি না কোনো ব্যক্তিকে ক্ষমতায় উঠাবার জন্য আন্দোলন নয় কোন ব্যক্তিকে ক্ষমতার চেয়ার থেকে নামানোর জন্য আমি হাফিজুর রহমান আন্দোলন করি না আমার আন্দোলন এক বিন্দু রক্ত থাকলেও আমি সে রক্তটা দিতে চাই ইমান বাঁচাবার আন্দোলনের জন্য আর ইমান বাঁচাবার আন্দোলনে কথা বোঝেননি আমার মাস্তানি ছেড়ে দেন কপালে আরো জুতা আসে ইসলামের জন্য দিল খাতে দাঁড়িয়ে উঠে না কেন কপালে আরো আছে। নবীর জন্য খুব মায়া তুবি বলেন না কেন আরো আছে ইসলামের বিজয় এত সকালে ওরে বাফা ইসলাম কায়ে এত সোজা তুমি এত সহজ ইসলাম কায়েম হবে আমি হাফিজুর রহমান চমৎকার বয়ান দিয়ে লেবাস করেছি আমার মেয়েকে এখনো ঠিক করতে পারিনি আমার দ্বারা ইসলাম কায়ে অল্প কথায় সমাজের যথেষ্ট ভায়দা হবে এত সহজ ইসলাম এত সহজ ক্ষমতার আর পেতে পারো ইসলামের কোনো উপকার হবে না আর রসা চলে যাবে তোমার মতো বেয়ামলের কারণে নীজির কোন গুণা নাই কি দরকার ছিল কান্না করার সারা রাত নামাজ পড়ার নীজির কোনো গুণা নাই কি প্রয়োজন ছিল তো কান্না করার সারা রাত নামাজ পড়ার আমি বর্তা তাহ করবো না শ্রোতরাও পরবে না ইমাম পড়বে না মোকাদি পড়বে না পি পড়বে না মুরিদ পরবে না তো নবীজির এই বরকতের আমল কে করবে একটা ইতিহাস দেখাও যারা ইসলামের পতাকা উদ্দিন করে স্থায়ী জমিনে বসে আছে ছিল বেআল ছাড়া একটা ইতিহাস দেখাও নবী তেরোটা বছর মকায় কষ্ট করলেন একবার অস্ত্র নিলেন না কেন কত কষ্ট দিলেন না জীবন ছিল জিহাদ করলেন কেন আল্লাহ আমাদের হেদায়ত দান করুন মুখে স্বীকার করেছি দুই অংশটার তরজমা অন্তরে আল্লাহ আলা ব্যতীত কোন ইহ নাই কোনো উপাসনার উপযুক্ত কেউ নাই কে একমাত্র একমাত্র বলবেন কে আছে একমাত্র আল্লাহ আল্লাহ ব্যতীত কারো ইবাদা ইলো আল্লাহ করো আর এটা ঢুকাও। আমার শেষ নবী হলেন আমার মোহাম্মদ নামের নবী আমরা মুহাম্মদ নবীর নামের নবীকেই আখিরি নবী হিসাবে মানি আমরা মাটি আর নূর নিয়া কিলা কিলি করতে চাই না আল্লাহ যদি আমার নবীরে নূর দিয়া বানায় আমরা অক্রপাশের মতো আক্রমণ এ মুহূর্তে পরস্পরের দ্বন্দ্ব ছেড়ে দাও নবীর সুন্নত মাথা তালুর থেকে পায়ের তালু পর্যন্ত কায়েম করো বাসা বাড়িতে নবীর আমল জারি করে দাও নিজের ছেলে চলে আমি আমার বন্ধুর মতো টুপি পরেছি কারণ আমি বন্ধুরে করি অনেক ভালোবাসার ভক্ত দেখি আমার মতো জামা বানায় কিরে তুই আমার মতো জামা পর ভালোবাসি আমার মতো টুপি পরে কিরে বলে আপনি আমার লঙ্গি পরে ব্যাপার মানে আমি আপনাকে বড় ভালোবাসি হলো বন্ধু বন্ধুর রঙে রঙিন হয় আল্লাহ বলেন আমাকে যদি ভালোবাসতে চাও শিব গত শিবু কারণ সিদ্ধানীরা কি কইব না কেউ বলতে পারবে আমার ভুল নাই সে তো ইবলিস ওরা ফাঁকরিওলো ইবলিস কথা বোঝেন নাই ও আওলাদ ভণ্ড কিরাও ভণ্ড আমি সব আমার মতো কেউ নাই তুমি যদি নবিনে ভালোবাসো পীর সাহেব হুজুরেরই খুব মহাব্বত করি পীর সাহেব বলে একজন আজ পানি দাও বলে টাইম নাই মোহব্বত না বাড়ি নবী খুব মায়া করি নবী বলে দাঁড়িয়ে লাল করো বলে বয়স নাই নবী বলেন টুবি মাথায় দাও বলে সুযোগ নাই টুবি মাথায় দিলে মাথা গরমায় যায় রে নবীর মত কারণে মাথা গরম হয়সলমান নবির উম্ম এ নবির সুন্নতি টুপি যাদের মাথায় থাকবে এ মাথার ভিতরে গরম হাওয়া লাগবে না আল্লাহ আলা কুদরতী হাওয়া দিয়ে ঠান্ডা করে দিবে তুমি চিন্তায় পরে গেছো মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার নবীর উম্মত দাবি করে টেনশন করো দাড়ি রাখলে কি না জানি হয় আমরা দাড়ি রেখে তিরিশ বছর পার করলাম কিছুই তো হলো না তুমি আস টেনশন করো নবীর আদর্শ গ্রহণ করতে টেনশন করো অথচ বেঈমানের ঘরে জন্ম নেওয়া সন্তান ভারতের সন্তান শিব শক্তি স্বরূপ জীব নবীর আদর্শ গ্রহণ করতে কোন টেনশন করলো না তুমি মুসলমানের ঘরে চাঁদের দেশে গিয়া ফাটল দেখে নবীর কালেমা পড়তে টেনশন করলো না তুমি আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া আল্লাহ নবীর কালেমা পড়তে টেনশন করো নবীর আদর্শের টুপি পড়তে টেনশন করো অথচ বেগমানের দেশের খবর নাও কত বেঈমান বেদিন আজকে কালেমার ঘরে আসতেছে পাকিস্তানের পপ শিল্পে বিমান দুর্ঘটনায় টোটাল ফ্যামিলি সহ দুনিয়ার থেকে বিদায় বান্দা কালেমার পতাকা আসার পরে চেহারাটা তো সুন্দর হলো এখনো তোমরা ইন্টারনেট সার্চ করো জুনায়দ জামশেদ দেখে দাও দেখবা তার সেই পাকিস্তান পপ গান গুলো এখনো বাজে পাকিস্তানের বড় একজন বুজরুগ বেইমানের ঘরে জন্ম নিয়ে নবীর আদর্শ গ্রহণ করতে আজকে চিন্তা করল না আর তুমি মুসলমানের ঘরে জন্ম নবীর দাবি করে আজকে তুমি দাঁড়িয়ে রাখতে টেন করো টুপি টেনশন করো করতে টেনশন করোরে আল্লাহ তুমি নিজের যতই বড় পণ্ডিত মনে করো আল্লাহ কয় তুই রমালিং বিহা বিহা। দানুস উলাই বন্ুম অব অধিকাংশ জিনের মানুষ হয় না এই মেশিন দ্বারা কত কোটি কোটি কোটি কথা সাপ্লাই নিলাম আমি চক্ষ দিলাম চক্ষ দ্বারা করান দেখে দেখে এরপর আমি আল্লাহকে মানে না চুষ্দ জন্তু বলে না চতুষ্দ জন্তু থেকেও আর অনিকৃষ্ট উলা ইকা হুম পীর বাবার নাম নিলে বেদুবিহ তাহলে মোহাম্মদ নবীর নাম নিলে তো কাপের হওয়ার কথা আল্লাহর নাম নিতে তোর নাম নিলে তো ত্রিভো কাপের পিসাবের নাম নিলে যদি বেদবি হয় তাহলে নবীর নাম নিলে সিঙ্গেল কাফে আল্লাহ নাম নিলে ট্রিপল কাফেন আমাদের সমাজে সব ভেজালের একটা কারণ কোরআন সুন্নর যথেষ্ট কোন ইলিম নাই জ্ঞান নাই যা বুঝে এটাই তাল বানায় আসে নিজেরটাই মনে করে ঠিক আর সবগুলো ব্যাটেক নিজের তাকেই প্রাধান্য দেয় আমারটাই সঠিক আল্লাহে জাহাজের খবর কোরআন খুলে দিলে হাতিস খুলে দিলে কোরআন হাতিস পড়তে পারো না বাংলা বোখারি পরে পণ্ডিতি করিস না খবরদা হোটেলে চোরায় কিছু দূর গিয়া পেছনে তাকায় ম্যানেজারকে আবার তাকাইলে দৌড় এমন দৌড় দিল কিছুদিন পরে চোরায় আবার হোটেলে হাজির আবার আসলি কেমলে চোরা চোর দেখে বলে ওই দিন আপনাদের আমার প্রয়োজন আমি হোটেলে আপনাদের আহ্বানে কি না আমি কিছু পেছনে তাকাই দেখলাম আপনার হোটেলের সামনে লেখা আছে ধন্যবাদ আবার আসবেন ধন্যবাদ ম্যানেজার ডাক দিয়ে তার তারছরা বে ধর্মী বজাব মাহাব মানি না এটা তোমার আল্লাহ পারো না বাংলা বোখারি পরো বা কোরআনের তর্জমা পরে যদি বলো আমার কোরআন হাদিস থাকতে কোনো মাঝহাব লাগবে না ওরে বাবা তোমার মতো তার সেরার জন্য মাঝহাব লাগবে না স্লোগান মানায় না ভাইরা আমার সাবধান শেষ নবী বলতে কেউ আসবে শেষ নবী মোহাম্মদ আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুন আর একটু যাবো সামনে ভাইরা আমার এরপরে আমি স্বীকার করার পরে কাজে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তাহলে বলছি দেখায় সে ব্যবসা করব আল্লাহর জন্য সব তার জন্য আমার নামাজ আমার রোজা আমার কোরবানি আমার বেঁচে থাকা মনে যাওয়ার সব কিছু জন্য আরজরে বলে দিন থিতা ই বলো ভিন থা ইলা বলো la la din la ilaha illallah বলো ভাই বলো খারাপ লাগে আপনাদের উঠা বসা করেন কেন ঐ বসেন চলবে আর হায়াত ও মওত রিজিকে দোলা যার হাতে মন একবার তুই তার কথা ভাবিসি নে কখনো بے جی دین دوکھے be je din dukher ra দুনিয়াতে। আর একটু চলবে না বিরক্ত বোধ হচ্ছেন আল্লাহ আমাদের কবুল করুন করবি না এই ওয়াস তোকে জাহান নামে নিয়ে যাব আর এই ওয়াজ শুনে যদি ফজর পড় জামাত না পাইলেও যদি নিজাগ্রহে আদায় করে নাও সময়ের ভেতর আশা করা যায় ওয়াজ আমাকে জান্নাতের পথ দেখাবে আল্লাহ আমাদের এই ওয়াজ হেদায়াতের ওসিলা বানায় বাইরে আমার বাস্তবায়ন করো আল্লাহ তাহলে ব্যতীত কেউ না তিনি তো আছেন অতএব তার গোলামিতে সময়ে কাটায়া দাও আল্লাহর গোলামি করো হবে সমস্ত প্রশ্নের জবাব হলো আমার আল্লাহর গোলামি করতে গিয়ে যত বাধা যত প্রশ্ন সব জবাব নাও নবীজির থেকে জবাব নাও আমার নবী দেখায় কেমনে নামাজ পড়বা কিভাবে আল্লাহ তরিকা হবে আকিরি নবী কার তরিকা আল্লাহর গোলামি চালাও হে মজবুত করো একটা কিছু বললে তো উদাহরণ দিতে হয় আল্লাহ বলেন ইমানটারে মজবুত কর উদাহরণ কি কেমনে মজবুত করবি মজবুতের ব্যাখ্যা কি আমিনু কামা আমান ইমান সাহাবায় কেরাম যেমন ইমানদার ছিল তাদের মতো ইমান রক্তর বন্যা হয়ে যাবে তারপর আল্লাহর বিরোধিতা করা যাবে না আমার নবী সাহাব কাবার কিনারা গিয়া মূর্তি গুলো দিয়া ভাঙ্গে আর বলে আলী তুমিও ভাঙ্গুের দাও আমরা দল আল্লাহর নবী মূর্তি ভাঙার জন্য জমিনে আসলেন বেঈমানেরা মূর্তি পূজা করবে এটা কোনো আশ্চর্যর কথা না কিন্তু বড় দুঃখ হয় আজকে তুমি ঢাকার মূর্তির বিরুদ্ধে কোন কোরআন একশন হবে না পানির হাউজের ভেতরে পানির টাঙ্কির ভেতরে পানির কূপের মধ্যে বিড়াল পরে মরে গেল এখন এই পানি বন্ধ হয়ে গেল পচা পানি এখন তুমি পানিটারে যদি পাক বানাইতে চাও পানিটা পালাও এরপরে তুমি ফতুয়া এসে গেল খোলা মাইকদের পঞ্চাশ দেখো গন্ধ কমে না মাথা গেল মায়ুড়ের ফতুয় কোনো একশন নাই আরো পঞ্চাশ বালতি উঠাইয়া দিলা একশো বালতি পানি ফালাবার পরও পানির গন্ধ কমে না বিড়াল পচা মরা গন্ধ মাথাটা গণমায় গেল এবার হুজুরিব তারপরও ভেজাল কেন বলে কি বলে পঞ্চাশ বালতি পানি ফালাইতে বললা পানি ফালাইলাম বন্ধ কবে না আমি নিজে আরো বালতি ফালাইলাম ইমাম বলে আমার ফতু পঞ্চাশ বালতি পানি ফালাইলে কুপের মরা বিড়াল পানি পা ফায় যাবে বলে তুই একশো ফালাইলাম হলো না ইমাম সাহেব বলে তার সেরা মরা বিড়াল ফালাইসো বলে না ফলাইনি। তুমি ইমাম না অফিসাবুজুরের নিয়ে ঘরের মধ্যে বসায়া যত কোরআন খতমের দোয়া করাও ঘরে থেকে মূর্তির ছবি না নামাইলে ঘরে রহমত আসবে না তু খবর হরমি গুয়ং কে আজ দু জুদা বহার কারন বাদশা জালেন মুসলমান পেলেই বলে অথবা আমার নারী কোলে বাচ্চা সহ ধরা খেয়ে গেল মহিলাকে বাচ্চা সহ দুধের বাচ্চা নিয়ে আদালতে হাজির করা হলো বাচ্চার সামনে জানি বাচ্চা দেখে বলে মা তুমি তাড়াতাড়ি আমার কদমে দাদা ও পদ্মার অন্তর আমি হাফিজুর রহমানের মা ও মা তোমরাও সন্তানের মা আমার বাবা ও বাবা তোমরাও সন্তানের বাবা মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যাবে মনটা কি চায় না তুমি মরে যাইবা সন্তান উন্নতের দল আজকে তুমি টেনশন করো সার্টিফিকেট না থাকলে আমার সন্তান কি করে খাবে ওরে এই দেশের ভিতরে আলে বল কম নারে বাবা চল্লিশ বছর পর্যন্ত আমরা কহি মাদ্রাসায় পড়েছিলে আমরা কোন হুজুর তো না খায়ামরি নাই চাকরিরও ভাবে যদিও মসজিদের বেতন পাঁচ হাজার পায় তবে তোমার কুত্তা মার্কা কোটি টাকার থেকেও ইমামের হালাল পাঁচ হাজার টাকায় বরক বেশি আমরা তো দেখায় গজল শিখাই তো আমার মা গাছ ভালো হবে ফল ভালো হবে মা বাপ ভালো হবে সন্তান ভালো হবে নবীর উম্মতের দল সারা জীবন ওয়ার তারপরও যদি আল্লাহর কাছে তাহলে লেনটা বৈশাখী মেলায় পাহা এপ্রিলের বেহায়াপনায় নবীর উন্মতির দ বাচ্চা কোলে নিয়ে মহিলা মহিলাদের তোহীন ভাষায় চিনলে বলে এরে জালেম মনে করেছ আমি একটা নারী তবে আমি বুঝি দুর্বল না না আমার বাচ্চা ফেলে দাও কোন আত্ম আমার জীবনটাও যদি যায় তারপরও বেইমানের কাছে মাথা নত করবো না জালিম বাচ্চা যথেষ্ট পরিমাণ মহিলাকে বুঝাবার পরে মহিলার আগুনের মধ্যে বাচ্চা গিয়া হাসা শুরু করে দিল। বাচ্চা হাসি থামাশা করে মায়ের চোখের পানি গুলো নিজের কলিজা টুকরা বাচ্চা আগুনের মধ্যে চলে যাচ্ছে আল্লাহ ইমানের বদৌলতে আগুন এখন ফুলের বাগান বানাই দিয়েছি বাচ্চাটাকে বলে মা কোন চিন্তা নাই কোনো ভয় নাই এই আওয়াজটা শুধু মা শুনে আর কেউ শুনে না মা বোঝে আর কেউ বোঝে না বাচ্চা ডাক মা তুমিও ভয় করো না কয় কি ব্যাপার আগুন নিবাইতে চাই আগুনে দেরে জ্বালাইতে চাই নাম এরা জ্বল না বরং ফুলের বাগানের মতো এরা বসে আছে আর এটা দেখার পরে হাজারো বেদিন কালেমা পড়েছে আমি জানো না আল্লা তালা তার কারণ বলেন হাকিম তর জালি ওরে নবির মতো রায় যুবক আমি বলি না তোমরা আমার মতো হুজুর হয়ে যাও একবারে বাবা স্কুলে আস থাকো কলেজে পড়ো বড় বড় তুমি চাকরি করো করো ব্যবসা করো করো তোমার কাছে আমার তুমি যেখানেই মালাটা গলায় লাগায় নাও তুমি পাঁচ অক্ট নামাজ পড়ো এসান নামাজের পরে এক ঘন্টার সময় কোনো ইমামের কাছে দিয়া কোরআনের সুরা শুদ্ধ করে নাও কারণ নামাজে কেরা অশুদ্ধ হলে নামাজ হবে হেদায়াত আসবে না সবাই জান্নাত পাবে না আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়তের দরজায় চলে আসবে এর নবির উম্মতের দল আল্লাহর কোরআন শরীফের বাংলা তরজমা মোবাইল দেখো জাহাঙ্গ নামিদের বয়ান আল্লাহ কোরআনে করেছেন কোরআন যদি তোমার দিল বলে সত্য গুনাগারের জন্য কবরে আজাব হবে না এজন্য আল্লাহ মাঝে কবরে আগুন দেখায় সাব বিচ্ছু দেখায় আবার কত কবরের লাশ কাকুন সহ বিশ বছর তিরিশ বছর পরেও তাজা পাওয়া যায় অতএব কোরআনের কথা স্মরণ করে তওবা করে নাও জীবন চলে যাবে অন্তর যদি ভালো থাকে মুনাফি না থাকে খাঁটি ওবার নিয়ত যদি থাকে খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আল্লাহ আপনি হাতগুলো কবুল করে নেন কবুল করি দেন দাড়িওয়ালা নামাজি বানায় সহি কোরআ পড়ার তৌফিগ দান করেন আয় আল্লাহ আপনার খাস কলিদের বন্ধু বানায় আমাদের তো মজবুত অন্তরে জমা করে দেন বলেন আমিন আলহামদুলিল্লাহ আলা আহি আজমাই আর আমার রহমিন রহমিন রহমিন জালনি ফি আইনি সগীরা ناس كثير اللهم اكفناهم بما شئت اللهم اننا نجعلك في نعورهم وانا اعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين الدعوات اللهم اني اعوذ بك من زوال نعمتك رب ارحمهما كما رباني صغيره সবাই বলেন রব্বির হামহুমা كما رباني اللهم انك عفوا تحب العفو عني اللهم ما ان نسعد رضاك বোঝা মাথায়নি আপনার দরওয়াজায় হাজির হয়েছে আল্লাহ দুনিয়াতে তাকায় দেখি ছোট বাচ্চা খেলার মাঠে গিয়া ঝুলাবালু লাগায় ফেলল মা বাবা সন্তানের ডাক শুনে মায়ার নজরে কোলে নেওয়ার জন্য দাঁড়ায় গেল শরীরে তাকায় দেখে ধুলা বালুর মা বাবা বলে ধুলা কেন বলে নেব না বাচ্চা আবার শুনে আবার কান্না দিয়া মাটিতে গড়ায় কান্না দেয় তখন মা বাবার মায়া বেড়ে যায় দুলা সহ মা বাবায় বাবা ও দয়ের মালিক দুনিয়ার এই খেলার মাঠে আমাদেরই পাঠাইছে শয়তানের ধোকায় পরে নবসের ধোকায় পরে আয় আল্লাহ গুণাহের দুলার দ্বারা আমার হাত দুটো না পাপ গুন ধুলা বালু দিয়ে আমার চোখ দুটো না পাপ গুন দ্বারা আমার জীব বাটারে করেছে পাও না পাক দিযা সিরে আন্দোল এই নাপাক এই দিয়া গুনা নিয়া গুনানিয়া নাই আপনার দরওয়াজায় ফিরে আর সিরে আনন্দ মা বাবার থেকে আপনার মায়া অনেক বেশি আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষম করে দাঁড়াল এ মাহাফিলের আয়োজনকারী যারা সবাইকে কবুল করে নেন যুবক মসজিদ কমিটি মহাদায় সবাইকে কবুল করেন আয় আল্লাহ মাহাবিল্লাতে রসিনা বানায় মিনি ও মিনার কবরে সবার পৌঁছায় আমরা যারা হাততুল্লাম কারো হাত খালি ফেরায় আল্লাহ সমস্ত মাদ্রাসা কবুল করে নেন সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো আদর্শ আবাস বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মা বান্দার মুনাজাত কবুল করে নেন ঘরে ঘরে কোরআন্য আমলি যতরুচ্ছ মাকান দান করে রাহর থেকে রিয়া হাসাত কিবির দূর করে ক্লাস দান করেন আয়াল্লা ক্লাস বালার জিন্দিগি দান করে র এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিন দেশের খাদ বানায় কবুল করেন ওদায়ার মালি মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দাঁড়াল আয় আল্লাহ পেরেশানি দূর করে দাঁড়াল কোরআন করার তৌফিক দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে সফলতা দান করেন আয় আল্লাহ গুনাহে ঘৃণা জমা দেন যারা সহযোগিতা করেছে সবাইকে কবল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তির ফায়সানা করে দেন আয় আল্লাহ মনে পরে সবাই যা যার বাড়ি চলে যাবে কেউ গিয়া দেখবে মায়া কোন যেন বাবা হারা বড়িমেরা হাত তুলেছেন ইতিমের দিয়ে তাকায় কি মায়া হবে না রে অঙ্গ ও মালিক গুনা করার কারণে দিল পাতর হয়ে গেছে চোখে পানিও আসেনের বরকতে দিলটা নৌবর দিয়েছি আর গুনা করব না রে অল্লা ধোকায় শানের ধোকায় গুডা করেছি আর গুডা করবো না রে আয় আল্লাহ রানাগুলো কান্না চক্ষু দান করেন্ল জিকির জিব্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলক দান করেন আয় আল্লাহ ময়দান থেকে কারো হাত কালি ফেরায় দিয়ে কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় অসুস্থ যারা সুস্থ বানায়া দেন আপনার মতো বড় ডাক্তার কেউ মেহেরবানি করে সুস্থ করে দান আল্লাহ আবাদের ভিতরে ইখলাস স্পষ্ট দা রূহানিয়াত দান করেন আল্লাহ কুদরতের দ্বারা আপনি মেহেরবানি করে পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ দিলের নিসবতে সুস্থ বানায়া দে সারা দুনিয়ায় দিনের খেদমতের জন্য আমার যুবক ভাইদের আমিন গুলো কবল করে নেন মাদ্রাসার ছাত্রদের আমিন কবল করে নেন আমিন আমিনের পুরো আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন তাদের নিয়ত গুলো কবুল করেন বেশি বেশি ন্যাকার ছেলে মেয়ে দান করেন অল্ল আয় আল্লাহ ঘরে ঘরে আপনি সুস্থ বানায় দেন আয় আল্লাহ কত ঘরের বিচারায় করে কান্না করে বলতেও পারেনা মেহরবাণী করে আপনি সবাইকে সুস্থ বানায় দেন মাদ্রাসা মসজিদ আপনার কুদরতে আমান কুদরতের দ্বারা আপনি হেফাজত করে নল আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি মেহরবানি করে কবুল করে নে কোরনের বরতে আপনি টাকার জায়গার গাইবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন্লাহ মেহরবানি করে সকলের দোয়াগুলো গুলো কবুল করে নেন আয় আল্লাহ বাংলার জমিন ইসলামের জন্য কবুল করে নেন ইসলামের বিরোধিতা মসজিদ মাদ্রাসা মসজিদ কে ইসলাম কে তাদের কবুল করে নেন কাবাইলি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় নেন আয় আল্লাহ মজবুত করে দেন আল্লাহ সবহা সবহা আলা খে খলতি মোহাম্মদি আজমাই রি কেমন রাহিন